সম্মানিত দর্শকবিন্দু দুছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদা শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাহরি রহমতুল্লাহ আল্লাহ রচিত বয়ান আয়তকা সুন জামা যা বাংলা ভাষা ইমাম তহাবি রাখি নামে বিখ্যাত এই গ্রন্থটি একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন আর আমরা ইমান রাখি পুনরুত্থানের উপর দশম কিন্তু আমরা গত কয়েকটি পর্বে পুনরুত্থানের ভয়াবহতা আলোচনা করেছি বিশেষ করে হাঁসরের মাঠে কি ভয়াবহ অবস্থা তৈরি হবে আল্লাহ তালা কীভাবে সেটা তুলে ধরেছেন যখন এই সিঙ্গায় ফুটকেয়ার দেওয়া হবে তখন মানুষের কি অবস্থা হবে আকাশ জমিন তারপরে পাহাড় পর্বত এগুলোর কি হবে সমুদ্রের কি অবস্থা হবে সূর্য চন্দ্র নক্ষত্রের কি অবস্থা হবে এগুলি আমরা গত কয়েকটিভাবে আলোচনা করেছি দর্শক আজকে আমরা আলোচনা করতে চাই হাসড়ের মাঠে মানুষের কি অবস্থা হবে আমরা সবাই জানি যে মানুষ পৃথিবীতে তিন ধরনের বিভক্ত তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে ইমানদার আরেকটি হচ্ছে কাফের আর এক ধরনের মানুষ আছে যারা ইমান ইমানদার তবে অপরাধী ইমানদার প্রথমে আমরা কাফেরদের অবস্থা সম্পর্কে আলোচনা করব तर इनशाला इमानदार अवस्थार दिखे जाब हाँसर मठे काफर की विषयगुलू आलोचन विषय दर्शकबिंद आल्ला तला कुरान करीमे विभिन्न जैगा हाँसर मठे का आलोचना कर आलोचना देखते पा प्रथम हे तब चे बी अवमानित हो लाछित होसूस करते थक निराश हो जाए এই অবস্থা তাদের বিরাজ করবে এই কোরআনে করিমের যে আসছে তাতে আমরা দেখতে পাই যে কোথাও কোথাও বলা হয়েছে যখন তারা কবর থেকে উঠবে তখন তারা সবচেয়ে বেশি অপমানিত অবস্থায় সেখানে উঠবে তাদের অবস্থা হবে তারা নিজেদেরকে তারা বুঝতে পারবে তারা অপমানিত লাঞ্ছিত এবং তারা তারা সবচেয়ে বেশি নিজেদের মর্যাদাহীন এটা তারা বুঝতে পারবে কোরআনে করিম আল্লাহ তালা বলছেন يوم يخرجون من الاجداء سرعان كأنهم إلى نصب يوفيدون جديد تارا بير هوا بي تارا كابورتك دروتا منهجنا تارا چھوٹ شك ونو لقو باني خاش اتنبسار هم تارا عبستاكي هوا بي خاش اتنبسار هم چكو تارا نيچه هوا يتاك بي تارا هم زيلة تارا كي پيه بش بي افهمان دائل يوم, يوم الالذي كانوا يوعدون اي حدش شدين جديد هوا دار كيه চূড়া মায়ের যে তেতাল্লিশ নম্বর বলছেন যে সেদিন তাদের অবস্থা তারা অপমানিত তারা উঠবে এমন অবস্থায় কবর থেকে যে দুনিয়ার বুকে যেভাবে তারা দৌড়াতো কোনো তাদের অ্যাওয় যেগুলি অ্যাওয়ার্ড করতো সেগুলির মূর্তি পুজা বা বিভিন্ন জিনিসের কবর ফুজা বা ফির ফুজা যে পুজোর দিকে তারা দৌড়াতো এরকম দৌড়েই তারা উঠবে আসরে মাঠের দিকে কিন্তু সেখানে তাদের জন্য কোনো সম্মান অবশিষ্ট নেই সেখানে তারা উঠবে উঠবে এমন অবস্থা যে তারা অপমানিত থাকবে এবং তারা লাঞ্ছিত থাকবে তারা নিগৃহীত থাকবে তাদের চক্ষু ছোট হতে থাকবে এবং তারা বুঝতে পারবে যে এদিন তাদের জন্য কত ধরনের কত ধর অপমান তাদের অপেক্ষা করছে কোরআন করিম আল্লাহ তৃতীয় আরেক জায়গায় তাদের সে অবস্থাটা উল্লেখ করেছেন সেখানে বলা হচ্ছে তাদের চোখ কত কত নিচু হয়ে থাকবে সেটা উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন ফত্লা আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন স্মরণ করুন যেদিন আহ্বানকারী তাদেরকে ডাকবে একটি দিকে যা তারা পছন্দ করে এমন অপসন্দ জিনিস তাদের চোখগুলো হবে বিনীত নত হয়ে থাকবে ইয়ুজু নামিল তেসির তারা কবর থেকে বের হবে মনে হয় যেন তারা বিক্ষিপ্ত পঙ্গ পাল দৌড়ে আহ্বানকারী দিকে দৌড়ে দিবে তারা ভীত এবং সবচেয়ে বেশি অপমানিত বোধ করবে তৃতীয় আরেকটি আয়তা আল্লা তালা বলছেন তারা তখন শুধু তাই নয় নিজেদের তারা ধ্বংস আহ্বান করবে হায় আমাদের ধ্বংস হয়ে যেতাম আমাদের শেষ হয়ে যেতাম এই জাতীয় মুখ থেকে তাদের এই জাতীয় বলি বের হবে আল্লাহ বলছেন যখন সিংকার দেয়া হবে তারা তখন কবর থেকে তাদের রবের দিকে দ্রুত অগ্রসর হবে কল উা তখন তারা বলল হফসু হাই আমাদের আফসুস আমাদের ধ্বংস মান বারাত মার কাদিনা কে আমাদেরকে আমাদের সব থেকে জাগ্রত করলো। এই আয়াতের ব্যাখ্যায় আবু আবু মেহকামালেন এই আয়াতের ব্যাখ্যায় যে কেয়ামতের এমন অবস্থা হবে মানুষের আকল বিনষ্ট হয়ে যাবে আর এমন নয় যে তারা শুয়েছিল সেখানে সেরকম নয় কারণ তারা যখন ভয় এক আঘাত তারা কষ্ট পাচ্ছিল কষ্ট থেকে উঠে মনে হচ্ছে যেন আরো কঠিন কষ্টের মধ্যে পতিত হচ্ছে তখন তারা বলবে যে আগের থেকে আরো কঠিন অবস্থা এত মৃত্যু এত ধ্বংস তখন তারা বলবে ইয়া ওইলানা কাদ ইয়া ওইলানা কাদ গুন্না ফে গাফলাতি মিনহাদা ইয়া ওইলানা মাম বারাতানা মার কাদিনা আমাদেরকে আমাদের ধ্বংস কে আমাদেরকে জাগ্রত করল আমাদের সোয়া থেকে অর্থাৎ সেই সোয়ার কষ্ট থেকে এখন তো আরো কঠিন বিপদ আসছে এই তারা কোরআনে করিমের আরেক আয়াত আল্লা তালা তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন সেটার নাম হচ্ছে ফাইদা যম মতুল কুবরা অর্থাৎ মহা মহাবিপদ যেদিন এসে যাবে एक विपद कठिन विपदर दिखाई तेज कबर जो आजाब से कब शिव बड़ आजबड़पर दिखाई तोम्मतुलीम आल्ला तला चतुर्था देखिए दिए तरह की काफे जो चोखल की चोखल स्थिर हो जाए अंतरसम भयिपूर्ण तय घर थे সে কথা তিনি আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওলাহা আর আল্লাহকে বেখবর মনে করবেন না বরং আল্লাহ তালা সবই জানেন তিনি অপেক্ষা করছেন তাদেরকে শুধু অবকাশ দিচ্ছেন ইন্নামা ইউর ইয় তাসুফিল আবসর তাদেরকে তিনি অবকাশ দিচ্ছেন এমন একদিনের জন্য যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে অর্থাৎ কোনোদিকে তাকাবে না ভীত হয়ে যাবে মোখ তাই না মোক মাথা নিচু থাকবে তাই অর্থ দুই লেহিম তর্ফহুম চক্ষুর পলক নড়বে নাফিজা তুম হাওয়া অন্তর সময় যাবে অন্তরের অন্তরের কোনো কিছু থাকবে না ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে সেদিনের অপেক্ষা করুন সেদিন শুধুমাত্র তাদের উপরে এই বিপদ এই বিপদের অপেক্ষা যারা জালেম তারা সেদিন সেই বিপদের দিন অপেক্ষা করছে আল্লাহ তালা তাদেরকে অবকাশ দিচ্ছে সেই বিপদের দিন পর্যন্ত ফা শেখ ফাজের জালেম কাফের এদের অবকাশ দিন তো শুধু কেয়ামত দিবস পর্যন্ত সেদিন পর্যন্ত তারা হয়তো ভালোভাবে বিচরণ করতে পারবে কিন্তু যেদিন এই বিপদ আসবে যেদিন কেয়ামত এসে যাবে সেদিন তাদের চক্ষু সুস্থির হয়ে যাবে এবং তারা তাদের চক্ষুর পলক নড়বে না ভয়ে এবং তাদের অন্ত অন্তর বের হওয়ার উপক্রম হবে কণ্ঠাগত হয়ে যাবে কিন্তু মৃত্যু তাদের হবে না মৃত্যু তাদের হবে না পঞ্চম আরেকটি আয়ত আল্লাহ তালাম কিয়ামতের মাঠে কাফারিদের অবস্থাপন ভয়ের অবস্থা বর্ণনা করছেন অবস্থা করছেন আর তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন নিকটতম দিনের কিয়ামত খুবই নিকটতম দিন কেয়ামত সব অন্যান্য দিনের থেকে নিকটতমর জন্য সে নাম হচ্ছে অবস্থা ঈদুল কুলুবুল হানায় অন্তর সম কলব সমূহ উঠতে উঠতে কণ্ঠের কাছে চলে আসবে কাউ তারা কষ্ট হজম করতে চাইবে কষ্টগুলি তারা হজম করবে কিন্তু হজম হবে না মিন তা সেদিন মুশ্রেকদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না ওলা শেফিং তা এবং কোন সুপারিশ ক্যারি পাওয়া যাবে না যে অনুগত আনুগত্য করে তাকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসবে এমন কোন লোক এমন কেউ কাউকে পাওয়া যাবে না قرآن قرآن قرآن قرآن قرآن قرآن قرآن قرآن قرآن جيدا كفر درسلتين كي يوه بستحفه بيه؟ كي يوه من جانبه بستحفه الله تلا بلتشن يوم تبدل عرد وغير العرد والسماوات وبرزول الله الواحد القخار وطر المجرمين يوم مقرنين في الأسباد سرابيلهم من قطران وطغشا وجوه من نار جدين پاربطتن كراحب زمين كي ونو زمين ديه আল্লাহ তালা জমিন পরিবর্তন করে দেবেন বলেছেন যে এমন একটি জমিন হবে যে জমিনের কোনো কারো কোনো আলাম থাকবে না চিহ্ন থাকবে না যেখান থেকে যে কাছে যেমন শুনতে পাচ্ছে ইয়াসমা রহমান দূরে যে আসে সেও শুনতে পাবে অর্থাৎ যেখানে এমন এক ভূমি হবে বিস্তীর্ণ ভূমি যে ভূমির আগ পিচ সমান যেখানে সব থেকে মানুষ সমান হয়ে যাবে দেখা দেখা এবং এমন অবস্থা হবে কাকুর সিন্নাক্ষি হাদিসভাবে আসছে যে যেমন रुटिर है सरकम अवस्था सरकम एक भूमि मानस दाड़े सेवर्तन कर आल्ला तला भूमि जमीन करमिवर्तन कर देवेन ओ बरजाह कहार आल्ला तला सामने तला प्रकाश पाओहेद से प्रवल परक्रमशाली सर्व सत्ता के दाप दापटर माध्यम जापटर माध्यम যাদেরকে আল্লাহ তালা সবকিছুকে আল্লাহ যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন সে মহান এক একস্তা তিনি তার সামনে সবাইকে নিতে হবে তার সামনে প্রকাশ হয়ে পড়বে সেদিন কি হবে আল্লাহ বলছেন ও তারিমিন এজিম মকরিনাসফাদ আর সেদিন আপনি দেখতে পাবেন জালেমরা কাফের ফাসেক কাফের জলম মুশরেক এদেরকে দেখতে পাবেন ইউ মেজিম সেদিন মক্কান ফিলাসফাদ সেদিন তারা দিয়ে তাদেরকে বাঁধা অবস্থায় পাবেন সারাবি স্যার কাতেরান তাদের সেরবাল থাকবে তাদের পোশাক থাকবে গায়ের আল অর্থ কাতরার কোনা ডালার সীশা ডালা ডালা সীসা গলিত সীসার জামা তাদের পড়ানো হবে ওতাক শাহজু আহম্নার আর আগুন তাদের চেহারার উপর দিয়ে চলতে থাকবে অর্থাৎ তাদের আজাব দুনিয়ার জীবনে আজাবের পরে আখের হাতে আজাব কঠিন হবে সেখানে উঠবে তারা বাঁধা অবস্থায় তাদের কষ্ট করে তাদেরকে সেখানে হবে তাদের বাধা অবস্থা তাদেরকে আবার নিক্ষেপও করা হবে জাহান নামে উঠা হাঁসরের মাঠে যখন উঠবে তখন তারা বাঁধা অবস্থায় থাকবে সেটাও আল্লাহ তালা বলে দিয়েছেন সপ্তাহ আরেকটি আয়তে আল্লাহ তালা কাফেরদের অবস্থা বর্ণনা করে সেখানে বলেছেন যে সূর্য তাদের চোখের তাদের মাথার উপরে থাকবে অনেক কাছে থাকবে কোনো কোনো বর্ণনা সরাসরি মহিল বলা হয়েছে এই মিহিলের কি সেটা আমরা আলোচনা করব তার আগে বলছি সেটা হচ্ছে যে এমন অবস্থা থাকবে সূর্য এখন বর্তমানে সূর্য অনেক দূরে তারপরও আমরা আমরা গরমে অস্থির হয়ে যাই আর সূর্য যদি কাছে থাকে আমাদের মাথার উপরে তবে আমরা কেমন হবো হাদিস রসল্লা সাল আলাইসাল্লাম বলেছেন তোদ নিঃসাম সিয়াম কেয়ামিয়াল খাল কেয়ামতের কেয়ামতের মাঠে সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে নিকটে নিয়ে আসা হবে হাত্তা শেষ স্থানে দূরত্ব থাকবে বড় নাগরিক তিনি বলছেন যে আমি জানি না আমি জানি না যে সেই এক মিল বলতে কি বোঝানো হয়েছে যেটা কি এক মাইল বোঝানো হয়েছে এক যে জমিনের জমিন এক মাইল বলে থাকি সেটা নাকি সেটা দানির যে সুরমা মিল যেটা দিয়ে সুরমাদানি বলা হয় সুরমাদানির মতো থাকবে এটা আমি জানি না কোনলা কারহে তাদের মধ্যে কারো কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত অমিনু মাইয়া কোন কারো কারো ঘাম হবে তাদের হাঁটু পর্যন্ত এবং কারো কারো ঘাম হবে তাদের কোমর পর্যন্ত তারা রসোল্লাহ সালামের কাছে যাবে সবশেষের বড় সুপারিশের জন্য তাহলে বোঝা গেল যে কঠিন অবস্থা বিচরণ করবে কাফেরদের ব্যাপারে আল্লাহ তাফিরিন মাথার উপরে রেখে এই ঘরমাক্ত হওয়া এবং তার মধ্যে বিচরণ করা অত্যন্ত কঠিন কষ্টকর সেটা বর্ণনা করা হয়েছে হাদিসে রসুল হাদিস বলেছেন ঘাড়মাক্ত হতে থাকবে কেয়ামতের দিন এমন কি শেষ পর্যন্ত তাদের সেই ঘাম জমির মধ্যে সত্যের গজ পর্যন্ত নিচের দিকে যাবে যাবেকে লেগামের মতো সেটা পেয়ে বসবে কোন হাত্তা এবলগা আদান কোনো কান পর্যন্ত সেটা ডুবে যাবে এরকম অবস্থায় ঘামের মধ্যে তারা ডুবতে থাকবে কষ্ট পেতে থাকবে অষ্টম আরেকটি সুরত তুলে ধরেছেন আল্লাহ তালা তাদের কাফেরদের দের অপমানজনক অবস্থা সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন अंदिर यो मल हासरती काफेर अफसूस करते थकाय कठिन अवस्थार मध्य तरह अफसूस तरह होते थे अर्थात तुधु कष्ट मुक्त मन तरफ आघात कष्ट मध्य तचरण करते थक अल्लाह तला से दिन नाम दिए अपमान जनक अवस्था और काफे मुश्रिक दे तारे जी तारे जी से तरह जो तरह अफसूस होल्ला तला नाम दिए योमुल हाशरा তারা তো গাফলতে রয়েছে তারা ইমান আনছে না এজন্য সেদিনের ভয় দেখান যেদিন আফসুস করতে থাকবে তাদের আফসুসের ব্যাপারটি অন্য আয়াতে আল্লা স্পষ্ট করে দিয়েছেন যে তারা তখন দেখতে পাবে যে রাসুলের অনুসরণ করে জান্নাতের দিকে আর যেদিন কামড়াতে থাকবে কাফের তার দুই হাতের মধ্যে হাই আমি যদি কোন কা আমি যদি কোন রাসুলের সাথে আমি যদি কোন অমুককে বন্ধু না বানাতাম এ কাফের আমাকে কাঁফের কাফেরকে বন্ধু বানিয়েছি কাফের আমাকে সিরকির দিকে নিয়ে গেছে কুফুরের দিকে নিয়ে গেছে যদি আমি তার সাথে না চলতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না নাকাদ আদাল দিক্রী বাজেদি আমার কাছে কিন্তু সে আমাকে দূরে সরিয়ে দিয়েছে এরা অহমানজনক অবস্থায় থাকবে আফসুস করতে থাকবে হাত কামড়াতে থাকবে তাদের অবস্থা হবে ভয়াবহ সেদিনের সে অবস্থা অত্যন্ত আল আল কাফির গাই রুয়েছি কাফিরের জন্য এটা কোনদিন সহজ সুখকর নয় এবং সহজও নয় নিরা কিভাবে দোয়া করতে ডাক্তার থাকবে যে আমাকে কিছু করো আমাকে কিছু করো যারা ইমানদার তাদের জন্য হয়তো কে সুপারিশ করবে যে ইমান নাই কাফের তার নিরাশ হবে আল্লাহ তালা বলছেন মুজরিমন আর যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে সেদিন মুজরিম এবং তারা কাফের বুঝতে পারবে তার আর আর কোন বাঁচার কোন পথ নেই কোরআনকারী আল্লাহ তাল অন্য জায়গায় বলেছেন ওয়না খুঁজে আলাই না আর তারা ডেকে বলবে মালিক মালেক মালিক জাহান নামের পাহারা যা তাকে বলবে যে আমাদের মৃত্যু দেওয়া হয় কিন্তু আল্লাহ বলবেন ইন্ডেন অবস্থান করবে না বের হতে পারবে না কষ্ট পারবে তখন তার নিরাশ হয়ে পড়বে মুজরিমুন এই মুজরিমরা তখন অপরাধ নিজেরা নিজের অপরাধ বুঝতে পারবে কিন্তু তার নিরাশ হবে কিছু করার তাদের থাকবে না দশম যে জিনিসটি আল্লাহ তুলে ধরেছেন যে সেদিন তারা আশা করবে যে তারা তারা মাটি হয়ে যাবে মাটি হয়ে যাক তারপরে তারা যেন কোনো ভালো মন্দ না শুধু মাটি হতে চাইবে তখন তারা দেখবে যে অন্য মাটি হয়ে যাচ্ছে তারা বলবে যে আমরা আমাদের শান্ত আমাদের কোনো বিচারের দরকার না আমরা মাটি যেন হয়ে যা মাটি থেকে আসছি আমাদের কোনো কিছু চাই না আমরা এরকম তারা আশা করতে থাকবে কিন্তু সে আশায় ঘুরে বালি কোনো লাভ হবে না আল্লাহ তালা কোরআন একই উল্লেখ করেছেন ইহুবুল্লিনু আসু সেদিন যারা আশা করবে তারা মনে করবে ওই অকুল কাপেরু ইয়া কিন্তু তোর আর কাফের বলবে যে হায় আমাকে যদি কোনো মাটি মাটি হিসাবে আমাকে মাটি মাটি করে দেয়া হতো এভাবে তারা আশা করত কিন্তু তার আশা কোনোদিন कार्यकर निक्षेप करते चोर सामने दुनिया बुके समस्त कम करपक देखिए दिए किस दुनिया बुके कारो नाम रास्ता कारो नाम बड़ बड़ स्थापना निर्धारण कर কেউ আবিষ্কার করেছে ইত্যাদি ইত্যাদি তারা হয়তো দুনিয়ার বুকে মনে করেছে এগুলো দিয়ে তারা পার পেয়ে যাবে তারা ইমান আনেনি তারা আল্লাহর অনুসরণ করে চলে নি তারা আখরাতের ভয় পায়নি এবং ছিল না। তাদের সেদিন দেখতে পাবে যে দুনিয়া যে সমস্ত কাজ তারা করেছে সে আমলগুলি তাদের কোনো কাজে আসে নাই কোরআনে কারিমা আল্লাহ এই বিষয়টা এই বিষয়গুলো বিভিন্নভাবে তুলে ধরেছেন কোথাও তুলে ধরেছেন যে তাদের সরাসরি বলে দিয়েছেন তাদের সে আমলগুলো বিনষ্ট করে দিয়েছেন কোথাও আল্লাহ তালা উদাহরণ দিয়ে উদাহরণ ছেন যে তাদের এই আমলগুলো কিভাবে নষ্ট করা হয় কিভাবে নষ্ট হয়ে যাবে দুনিয়ার বুকে বিভিন্ন উদাহরণ দিয়ে কীভাবে দুনিয়া নষ্ট বিনষ্ট জিনিস আছে সেগুলো উদাহরণ দিয়ে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এ বিষয়ে আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আকামীন ওসসালাম আলাইকুম বরহমতুল্লাহ